আবু হুরাইরার রদুল্লাহ তাল্লন হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইব্রাহিম আলাহ সালাম তার অন্তরের প্রশান্তির জন্য মৃতকে কিভাবে জীবিত করা হবে এ সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞাসা করেছিলেন সন্দেহ সন্দেহবশত নয় যদি সন্দেহ বলে অভিহিত করা হয় তবে এরূপ সন্দেহ এর ব্যাপারে আমরা ইব্রাহিম আল্লাহ সালাম এর চেয়ে অধিক উপযোগী যখন ইব্রাহিম আল্লাহ সালাম বলেছিলেন হ্যাঁ আমার প্রতিপালক আমাকে দেখিয়ে দিন আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না তিনি বলেন হ্যাঁ তা সত্ত্বেও যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে সুরআল বাকারা আয়াত নম্বর দুশো ষাট অতঃপর নবী সাল্লাহ আলাইস্লাম লুত আলা সাল্লাম এর ঘটনা উল্লেখ করে বললেন আল্লাহ লুত আলা সাল্লাম এর প্রতি রহম করুন তিনি একটি সুদৃঢ় খুঁটির আশ্রয় চেয়েছিলেন আর আমি যদি কারাগারে এত দীর্ঘ সময় থাকতাম যত দীর্ঘ সময় ইউসুফ আল্লাহাম কারাগারে ছিলেন তবে তার বাদশাহ ডাকে সাড়া দিতাম